আবুজার আবুজা রদেলাহতালান হতে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লা সাল্লাম এক সফরে ছিলেন তখন তিনি বললেন ঠান্ডা হতে দাও আবার বললেন টিলাগুলোর ছায়া নিচে নেমে আসা পর্যন্ত ঠান্ডা হতে দাও আবার বললেন সালাদ ঠান্ডা হলে পরে আদায় করবে কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে হয়